উমার ইবনু আবু সালামাহ সাল্লামাহ রাহত্ন হতে বর্ণিত নবী সাল্লা একটি মাত্র কাপড় পরিধান করে সালাত আদায় করেছেন যার উভয় প্রান্ত বিপরীত দিকে রেখেছিলেন